हनत कर लो शुद्ध मन मन चाहले हम अनेक आन ठा खुब चाहिए क्या समय दिना चलो ना सा मेहनत करते আল্লাহ আপনাকে দেওয়া সেন্টারে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ আপনাকে দেওয়া সেন্টারে আপনাকে ছাত্র হওয়ার সিনিয়র ছাত্র হওয়ার সুযোগ দিয়েছেন এই সুযোগগুলিকে ভালো কাজে লাগালেন না আপনি আল্লাহ এখান থেকে আপনাকে দিন শিখার সুযোগ দিয়েছেন দিন শিখে গিয়ে দেশে গিয়ে নিরাপচুপ হয়ে গেলেন না যথ মেহনত করতে হবে কানা যদি যথাযথ মেহনত করে আখেরাতের উদ্দেশ্য করে তাহলে তার শুকুরের মূল্যায়ন করা হবে আল্লাহর কাছে তার কদর করা হবে মর্যাদা দেওয়া হবে এখলাস জাতি করে থাকে নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি আল্লাহ রব আল এই ফরিজা আমাদের ওপর ফরজ করেছেন এবং এই ফরজ কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে কন্তুম খায়রা অম্মা এই উম্ম ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে যতক্ষণ এই দাওয়ার কাজ করে যাবে সুতরাং আমি এই কাজ ফরজ আল্লাহর পক্ষ থেকে আদায় করছি কোনো এহস্তান করছি না কাউকে দিনের কথা শিখিয়ে तर अनुग्रह करेसान करें फरजी द्वित प्रथम बड़ बड़ा डिग्रीधारी आलेम होते आले जरूरी आले आले ना, ना होते मार्ले भलो क्ञानी हम जता अपनी से सम्पर्क अपना सम्यक ज्ञान थकते हैं যে কথাটা বলছেন আপনি জরুরি না যে ইসলামের সব মশলা জানতে হবে এটাও জরুরি না আপনাদের সামনে আলোচনা করছি সেই জন্য আমাকে সব ইসলামের মাসলা জানতে হবে পতুয়া জানতে হবে কোনো জরুরি না আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি আপনাদের সামনে সেটা সম্পর্কে আমার জ্ঞান আছে যাতে কোনো ভুল কথা আমি আপনাদের সামনে না বলে দিই জি এতটুকু জরুরি যেটা জানা আছে যেটা আল্লাহর কথা এটা রসুল্লাহ কথা আপনি পেশ করুন जो जाना नान ना सम्मान नहीं आपनी परेशान हबें ना सोजा भाषा दीबें आदि जानी अपना सम्मान रही इज्जत रही है কিন্তু আজকে ভুল প্রত দিয়ে দিলেন উত্তর দিয়ে দিলেন আর কালকে প্রকাশ পেয়ে গেল করেছেন তখন যে লাঞ্ছনা হবে বেজ্যুতি হবে সেটা বড় বেজ হবে সাথে বলে যে ভাই আমার জানা নেই আমাকে লেখাপড়া করতে হবে ভাই সম্পর্কে জানতে আমার সাথে বড়রা আছে ওদেরকে জিজ্ঞেস করে নেন জি হ্যাঁ অথবা অপেক্ষা করে সোজা কথা জ্ঞানী মানুষরা বুঝবে আর যারা জ্ঞানী নয় তারাও ধীরে ধীরে বুঝার চেষ্টা করবে अथवा कथा से आये शिक्षा देखने একশো আট নম্বর আয় আল্লা আল্লাহ দিকে আমি ডাকছি হাজহি এ হচ্ছে আমার রাস্তা সরল পথ আদু এল্লাহ একলা শিখানো হইল এল্লা আল্লাহিরতিন এতে কি শিখানো হইলো যে আপনাকে এলেমলা ব্যক্তি হইতে হবে ইসলামের কিছুই জানেন না পঞ্চাশ ষাট বছর একেবারে যাপন করলেন আর তারপরে সময় দিয়ে দিলেন ভাই আল্লাহ আর সময় দিতে বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে এমন এলাকায় গেলেন যেখানে যাওয়ার পরে ওই এলাকার ভাষা জানেন না হ্যাঁ জিজ্ঞাসা করছে যে একটু আমাদেরকে বলেন বলছে আমাদের আমির সাহেবকে জিজ্ঞাসা করেন আমি তো বুঝি না ভাষা জি বলছিলাম যে দায়ের জন্য কি হইতে হবে আলেম জ্ঞানী হইতে হবে যাদেরকে বলছে তাদের ভাষা তাদের কাছে পৌঁছে দিতে পারছেন ওই ভাষাটাও জানতে হবে আর যে কথাগুলি পৌঁছাচ্ছেন কোরআনার ওই কোরআনার জ্ঞানটাও থাকতে হবে জানেন না শুধু শুনে শুনে ফটোয়া দিচ্ছেন আর একটা কথা কেন বলি আজকাল শুনে শুনে ওস্তাদার শাহের কাছে শুনে শুনে ফেসবুক মেলা মুক্তি পয়রা হয়েছে সাবধান হয়ে যান আল্লাহর অস্তে এই শুনে শুনে ফটোয়া দিবেন না আবুানিপার কথা দিয়ে যদি ফতোয়া না দেওয়া যাবিনা দলিলে তো আমার আফরাজ শেখ আব্দুল বাকির লেকচার শুনায় ফেসবুক এর মুক্তি হবেন হ্যাঁ তাও বাকেন জি যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষের জন্য ফতোয়া দেওয়া যায় সুতরাং আল্লাহর হস্তে দাওয়াতেন ফতুয়া দেন না দায়ী হওয়া সহজ কিন্তু মুফতি হওয়া সহজ নাই একটি কথা এখানে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে ভালো করে যে দায়ী হন মুক্তি হেন না আমরা ও নিজে দেশে তো মুক্তি দাবি করতে তো অসুবিধা নেই ও মুখ মুক্তি সাহেব আল্লামা সাহেব কিন্তু আমরা আমরা নিজেদেরকে মুক্তি বলি না দাদা বোঝা গেছে আমরা দিনের দাওয়াতের কাজ করি নিয়েছি না নাফতি সাহেব আছেন এগুলো মুফতি হওয়া যাইজা তখন পর্যন্ত দলিল সম্পর্কে সম্মক জ্ঞান না আছে আমি যেই ফটোয়া দিচ্ছি কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে সরাসরি আয়াত হাদিসিত নাকি ইস্তেম্বাত হচ্ছে সেটা জানতে হবে নাকি তারপরেই ফতোয়া দেওয়া যায় ফতোয়া দেওয়া শুরু করেন এটা মোটেই যাই করুন তহিদসন্নাথের কথা প্রচার করুন আর তারপরে দিনের ক্ষেত্রে ফতোয়া ছাড়া যেগুলি বলা যেতে পারে সেগুলি নামাজের গুরুত্ব নামাজ না পড়লে কি হইতে পারে ইত্যাদি আর এই বাদতবন্দী আখলার চরিত্র ইত্যাদি সব গঠন করার চেষ্টা করেন অন্তরের চোখ কখন খুলবে যখন এলিম হবে তখন অন্তরের চোখ খুলে অন্তর এলেম আছে ভিতরে এলেম নিয়ে দাওতের কাজ করবেন বিনা এলেমে দাওতের কাজ করবেন না রে দানি হব